একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন তিনি বলছিলেন জাহ্নাত জাহান্নটি সৃষ্ট এবং সেটা উপস্থিত এখনো মজুদ আছে এখনই আছে। এবং এই দুটি কখনো ধ্বংস হয়ে যাবে না বরং এগুলি থাকবে এটাই চিরস্থায়ী থাকবে এটাই হচ্ছে বিশুদ্ধ কথা ইমাম তহাবির রহমতুল্লাহ আল্লাহর এই মতের আলোচনা করতে গিয়ে আমরা বলছিলাম প্রথমে আমরা জাহান্নামের আলোচনা শুরু করেছিলাম গত পর্বে আমরা জাহান্নামের কিছু বৈশিষ্ট্য বলেছিলাম তার মধ্যে ছিল জাহান্নাম কত বিশ্ব কত বেশি তার আয়তন কত বেশি কত বড় সেটা আলোচনা করেছি এবং বেশ কয়েকটি চারটি জিনিস তুলে ধরেছিলাম যে তার গভীরতা অনেক বেশি এবং তাকে ফেরস্তা নিয়ে আসার ক্ষেত্রেও সেগুলো কত বেশি ফেরস্তা লাগবে সেগুলো আমরা আলোচনা করেছি গত পর্বে আমরা আরেকটি বিষয়ে আলোচনা করেছিলাম जहांान नाम एम एक जिन जिन मध्य बसिंग अल्लाह तला पक्ष आदाय व्यवस्था रखा जो दर रही अर्थात तरह कि स्तर आगू आलोचना करोचना कर जहां नाम दरजागुलू सम्पर् स्तर जमन आहान तेमें जहां नाम दरजा दरजागुल्पर्मे सर्वशिम जहां नाम दरजागल বদ্ধ করে দেওয়া হোক যাতে সেখান থেকে কেউ বের হতে না পারে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে জাহান নামের ইন্ধন কি হবে ইন্ধন সম্পর্কে কিভাবে আগুন সেখানে কিভাবে জ্বলবে কিশোর উপর ভিত্তিতে আগুনগুলো জ্বলবে কোরআন করিম আল্লাহ তালা এই বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন যে পাথর এবং অবাধ্য কাফের এরা কাফের এরা হবে জাহান নামের আগুন জাহান নামের ইন্ধন আল্লাহ তালা কোরআন কাহিম বলেছেন ইয়া ই হলে ইন্ধন এটা আল্লাহ তালা বলে দিতে ইন্ধন আছে ইন্ধন মানুষ এবং পাথর আবার কাহা করিম আল্লাহ তালা অন্য বলেছেন হত্যা কুন্নার্লা হেজারা তো তিলকা ফিরিন সুতরাং তোমার তাকেও অলম্বন করো সে আগুন থেকে যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর যা যে আগুন তৈরি করে রাখা হয়েছে কাফেদের জন্য এখানে দেখা যাচ্ছে যে মানুষ এবং পাথর দুই জিনিস দিয়ে ইন্ধন দেওয়া হবে প্রথমে আমরা আসি মানুষ কোন মানুষ দিয়ে যাহার নামের ইন্ধন দেয়া হবে এরা হচ্ছে কাফের মুশ্রেক এবং মুনাফেক এদের দিয়ে যাহানামের ইন্ধন হবে অর্থাৎ এরা যত বেশি জ্বলবে যাহার নাম তসব প্রচলিত হবে নাহবিহদা অনুরূপ পাথরের বিষয়টি আসি পাথর কোন সব পাথর দিয়ে ইন্ধন হবে হ্যাঁ এই নিয়ে আলেমদের মধ্যে ভিন্ন মত আছে এবং এটার কোন পাথর নির্ধারিত করা হয়নি যেহেতু এ নিয়ে বিভিন্ন মত বলা হয়েছে কেউ কেউ বলেছেন যে এগুলো ওই পাথরগুলো যেগুলো আবাদত করা হতো কিন্তু তাদের তো কোনো দোষ নেই পাথর তো কোনো দোষ নেই আর পাথরের অনুভূতি যদি কোনো শূন্য হয় তাহলে আর সমস্যা নেই কিন্তু যদি এই পাথরগুলো রাজি থাকে তাদের আবাদতের ক্ষেত্রে তাহলে তো সমস্যা কিন্তু এগুলো রাজি প্রশ্নই আসে না যেহেতু তাদের কোনো বিবেক নেই এই তাহলে কোন পাথর দিয়ে আমাদের ইঞ্জন দেওয়া হবে এবারে বিভিন্ন মত রয়েছে আব্দুল আবনে মাসৌ লু তিনি বলেন যে এই পাথরগুলো হচ্ছে বারুদ তিনি বলেছেন কিবরিদ বা বারুদ তিনি বলছে এইগুলো আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিনেই তিনি এগুলো প্রথম দুনিয়াতে সৃষ্টি করে রেখেছেন দুনিয়াতে অর্থাৎ দুনিয়ার আকাশে সৃষ্টি করেছেন যা তিনি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন ইবন ইবন হাতেম সহ এরা সেটা হাদিসে বর্ণিত বর্ণনা করেছেন আমরা দেখতে পাই আব্দুল থেকে তারাও বলেছেন কখনো নিবে না যদি এই এই সাহাবাই কেরামের এই যে বর্ণনাগুলো যদি তিনি শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের নিতে হবে যে বিশুদ্ধ ঝগড়া করার কিছু নেই আর যদি কোন নিজেরা ইস্তেহাদ করে বলে থাকেন সেটা রকম তাহলে সেটা এর পাথর হওয়া জরুরি নয় কিছু হতে পারে ইস্তেহাদ তারপরে সাহবায় ইস্তিহাদ আমাদের অন্যদের ইস্তেহার নিঃসন্দেহে তারা সাথে ছিলেন এই জন্য সেটা বেশি গ্রহণযোগ্য তাহলে আমরা বলবো যে আল্লাহ তালা বলেছেন পাথর এবং মানুষ এই দুটি দিয়ে তিনি ইন্ধনের ব্যবস্থা করেছেন জ্বালানির ব্যবস্থা করেছেন জাহান নামে তাহলে মানুষ বুঝলাম কাফের মুশ্রেক এবং মুনাফেক আর যারা थर हिसाब से बुझतेमो पाथर जो पाथर खूब द्रुत प्रज्जवलित है जो प्रज्जलित अनेक बेस आगुन तरह जाए पाथर जोगुलबड़ीत हो जरूरी नदी किबड़ीत हार विषय अर्थात बारूद हार विषय सहयद प्रमाणित न অন্য কোনো পাথর হতে পারে এটাই আমাদেরকে মনে রাখতে হবে রাখতে সেটা হচ্ছে আগেকার দিনের মানুষ মনে করত যে সবচেয়ে বেশি আগুন বেশি জলে হচ্ছে বারুদের আগুন কিন্তু এখন মানুষ বুঝতে পারে যে বারুদের আগুন একসময় ফুরে শেষ হয়ে যায় কিন্তু এর বাইরে অন্য আগুন অনেক সময় অনেকদিন অনেকক্ষণ থেকে বেশি জ্বলতে পারে আর। বেশি করে পাথরে আগুন লাগলে সেটা আরো বেশি জলে সুতরাং এই পাথর সেই সুনির্দিষ্ট পাথর কিবড়িৎ বারুদ নাও হতে পারে তারপর যদি কিবরিত বা সেখানে আমাদের কোনো সমস্যা নেই সাব্যস্ত হয় হবে। আমরা চাচ্ছি যে মানুষ এবং পাথর এটাই হবে ইন্ধন এটাই হবে জ্বালানি যেটা আল্লাহ তালা কোরআন কারিম ঘোষণা করেছেন এই বলা হয় যে যেই পাথর দিয়ে আজাব দেয়া হবে এই পাথরগুলো হবে দ্রুত প্রজলিত প্রজ্বলীয় হওয়ার মতো তাদের বৈশিষ্ট্য থাকবে এবং দুর্গন্ধ থাকবে পছন্দ রকমের পচা দুর্গন্ধ এবং সেখানে দোয়া হবে অনেক বেশি এবং শরীরের সাথে সেগুলো লেগে থাকবে সাধারণত আগুন যে কোনো পাথর গায়ে লাগলে বেশি ব্যথা করে দূরে আগুন জ্বালাচ্ছে আবার পঞ্চম নম্বর যে সমস্যা সেটা হচ্ছে যেগুলো বেশি অতি বেশি উষ্ণ হবে গরম হবে যে গরম হতে হতে এমন গরম হবে যে গরমের উপরে আর কোনো কল্পনা করা যায় না এই পাঁচ ধরের বৈশিষ্ট্য এর মধ্যে থাকবে এই পাথরগুলোতে অন্য এত আল্লা বলেছেন যে শুধু যে মানুষ এবং পাথর দিয়ে শুধুমাত্র ইন্দন দেয়া হবে তা নয় বরং ওইগুলিকে দিয়ে ইন্ধন দেওয়া হবে যেগুলি অ্যাবাজত করা হতো কোরআনকারী মেয়ে যেন আল্লাহ তালা বলছেন যে সেগুলো হচ্ছে মানুষের মা যেগুলো যেগুলি করা হতো যেমন কেউ যদি কোন কোনো গাছ মাছ ওইগুলি বা বা গজার বা এরকম কোনো ব্যক্তির পূজা করে যে ব্যক্তি এতে খুশি অথবা যে যে এতে বিরোধিতা করার কোনো ক্ষমতা নেই এদের যারা এই জাতীয় জিনিস দিয়ে তাদের তাদের ইন্ধন হবে এগুলি তাদের শাস্তির কারণ হবে আল্লাহ করিমে বলেছেন আল্লাহ বলছেন ইন্নাকুমা তারা ওয়ারেদুন নিঃসন্দেহে তোমরা এবং তোমরা যাদের এবাদত করে এগুলো জাহার নামের ওকুদ হবে জাহার নামের জ্বালানি হবে জাহার নামের লাকড়ি হবে আন্তুম লাহা ও আরেদুন তোমরা সেগুলিতে অবশ্যই নামতে হবে সেগুলো তোমাদের তোমাদের সে তোমরা সে আগুনে জ্বলবে অবস্থান করবে শুধুমাত্র যাদের মিথ্যা এবাদত করা হয় যেমন ইসা আল্লাহ স্লাতাম ফেরস্তা বা কোন আল্লাহ এক বন্ধ আবাদ করা হয় যারা এই আবাদের খুশি না তারা এর থেকে দূরে থাকবে যেন আল্লাহ তালাতে বলেছেন যারা আগে থেকে যাদের জান্ন নির্ধারণ করা আছে তারা এই আগুন থেকে দূরে থাকবে এর অর্থ হচ্ছে মানুষ আবাদত করলেই হবে না জাহান্ন যাবে না কিন্তু যারা আবাদত করতে কেউ আবাদ করতে দেখলে খুশি হয় এরকম বহু মানুষ আছে বর্তমান সমাজে কেউ সিজদা নিচ্ছে সিজদা করতে দেখলে খুশি হচ্ছে কেউ বা তাকে তার সম্পর্কে যদি বলা হয় যে অমুকে গায়েব জানে খুশি হয় অথবা অমুকে অমুক কিছু করতে পারে বললে খুশি হয় কার আমতে প্রকাশ করে যে কার আমদগগুলো শরীয়ত বিরোধী সেগুলো প্রচার করতেছে সে খুশি হয়েছে সে তহগত এবং সে যেহেতু আল্লাহর খসায় দাবি করেছে আল্লাহর বৈশিষ্ট্য দাবি করেছে এবং এই যেহেতু আল্লাহ তালার বৈশিষ্ট্য দাবি করে আল্লাহর আবাদ নেওয়ার জন্য খুশি আছে এই জন্য সে তহগত হিসাবে সেও জাহান্নামে যাবে এবং যারা তার আবাদ করেছে যারা তার সম্পর্কে এই জাতীয় অতিরিক্ত বিশ্বাস স্থাপন করেছে তারা উভয়ে জাহান নামী জাহানি হবে আল্লাহ আমরা জাহান নামের যে অগ্নি আগুন জাহানামের আগুনের সে এবং সেখানকার সেখানকার ধোয়া সেখানকার যে আগুন অগ্নি স্পুলিঙ্গ এগুলির কিরকম হবে এগুলি কিরকম আল্লাহ তালা কোরআন কারিম বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া الشمال اما اصحاب الشمال আর বাম দিকের মানুষগুলো মা اصحاب الشمال বাম দিকের মানুষ কারা ফি সামুমিন ওয়া হামিম যারা থাকবে ফি সামুমিন ওয়া হামিম লা بارিদু ওয়া যিলমি ইহমুম লা بارিদু ওয়া লা করিম সর্বদা থাকবে গরম গরম বাতাসে কঠিন গরম বাতাসে এবং হামিম এবং থাকবে গরম বদুল্লিমি ইয়াহমুম এবং তারা ধোয়ার ছায়ার মধ্যে সেটা অবস্থান করবে এত কঠিন দোয়া এমন ধোঁয়া হবে যে ধোঁয়ায় ছায়া পড়ে এরকম ধোঁয়া হতে থাকবে লা করিম সেটা কোনো ঠান্ডাও নয় এবং সেটা কোনো প্রশান্তিদায়কও নয় এবং সেটার জন্য তার সম্মানও পাবে না এরকমভাবে তাদের সেই শাস্তি সুরা ওয়াকায়তে আল্লাহ তালা সেটা বলেছেন আশ্রাব শিম্যাল মা আশ্রাব শিমাল ফি ইসামু মি হামিম অর্থাৎ তাদের সে আগুন হবে তাদের সে আগুন আগুন হবে অত্যন্ত অত্যন্ত বেশি উষ্ণ এবং শুধু উষ্ণ শুধু তাই নয় সেগুলো বাতাস সংক্রান্ত বাতাস বাতাসও হবে সে বাতাস আসবে আর বাতাস সারা শরীর পুড়িয়ে নিবে সেটাও বলা হয়েছে হামিম এবং গরম পানি থাকবে সেখানে গরম পানি অত্যন্ত উষ্ণ গরম পানি অদিল্লিম্বি হামোম এবং এমন ছায় ছায়া থাকবে যে ছায়ার ছায়া পড়ে যে ছায়া যে এমন ছায়া থাকবে যে ছায়া তৈরি হয়েছে সে ইয়া থেকে ধোঁয়া থেকে তৈরি হয়েছে এমন ছায়া ধোঁয়ার কারণে এত গভীর ধোঁয়া যে ধোঁয়া ছায়ার মতো দেখা যাচ্ছে ভালো নয় এটা কোনো তাদের হতে পারে না অন্য আল্লাহ তাদের যে শাস্তির যে তাদের যে শাস্তির যে অবস্থা তাদেরকে ভোগ করতে হবে পোড়া তাদেরকে ভোগ করতে হবে গরমের মাধ্যমে আগুনের মাধ্যমে পুড়ে যাবে আগুনের যে উষ্ণতা যে কঠোর হবে সেটা আল্লাহ তালাতে বলছেন আল্লাহ তালা বলছেন ও আমা জিনুহু আর যার ওজনসমূহ হালকা হয়ে যাবে বা উম মুহু তার ঠিকানা তো হবে জাহার নামের হাওয়াতে তার ঠিকানা হবে ওয়ামা দা কামাহিয়া আপনি কি জানেন আপনার কিসে জানাবে এটা কি জিনিস না হামিয়া এটা হবে প্রজ্জ্বলিত অগ্নি প্রজ্জ্বলিত অগ্নি প্রজ্জ্বলিত আগুন কঠিনভাবে জ্বলন্ত যেগুলো জ্বলছে জ্বলছে দাউ দাউ করে সেরকম আগুন হবে সেটার নামই হচ্ছে হাওইয়া সেখানে যারা তারা যাবে যাদের আমল নামা হালকা হয়ে যাবে কোরআন কারিম আল্লাহ ছায়ার মতো ছায়া ধোঁয়ার ছায়া বলেছেন সেই ধোঁয়ার ছাওয়া বিষয়টি এরকম সাধারণত ধোঁয়া হয় আগুন থেকে আগুনের সেই ধোঁয়াটা এমন অবস্থা হবে যে ছায়ার মতো মনে হবে এবং এখানে কোন শান্তি সাধারণত ছায়াতে মানুষ শান্তি পায় কিন্তু সেখানে শান্তি পাবে না সেখানে তার অশান্তি বৃদ্ধি করবে সেখান থেকে পালানোর কোনো পথ তারা পাবে না যে এখানে ঢুকলে যে ঠান্ডা হবে অথবা এখানে দেখতে যে ভালো লাগবে এরকম কিছু না বরং সেটা হবে অত্যন্ত কঠোর এক দৃশ্য যে দৃশ্যের মানুষ কল্পনা করতেও তাদের গা শিউরে ওঠে যে ছায়া হবে অথচ সেটা হবে আগুনের জাহার নামের ধোঁয়ার ছায়া যাতে কোনো কিছু জাহান নামের ছায়া যাতে কোনো কিছু কল্পনা করে ভালো কোনো অবস্থানে যাবে এরকম কোনো আশা কেউ করতে না পারে আল্লাহ তালা কোরআনকারিমি এই যেন বলেছেন ইনতালেকো ইল আজ্লিন দি তালে সব তোমরা যাও সেদিকে যাও এমন এক ছায়ার দিকে যে ছায়া রয়েছে সাতটি ষাটটি চারটি স্তর সাতটি দিক রয়েছে লাহ জল ইলি ওলায়ুগ্নি মিনাল্লাহাব এটা কোনো ছায়াও দিবে না আসলে মূলত মিনাল মিনাল্লাহাব এবং সেটা অগ্নি আগুনের আগুনের যে আগুনের যে যে পাকড়াও তা থেকে তাদেরকে লাহাব থেকে আগুনের যে পাকড়াও থেকে তাদেরকে কখনও বাঁচাতে পারবে না ছায় ইন্নাহা তরমি বেসারালিন এই জন্য ইয়ার মতো বড় বিল্ডিংয়ের মতো বিরাট বিরাট বিল্ডিং এর মতো সেটা অন্যায় তার গায়ের উপর দিয়ে পড়তেছে আগুনের সারারা আগুনের যে স্পুলিঙ্গগুলো তার উপর দিয়ে পড়বে কাহু কাহু জিমাহাতুন সোফর এই সমস্ত স্পুলিঙ্গগুলো যেন এক একটা কালো উঁটের মত হবে অর্থাৎ এক একটা স্পুলিঙ্গ হবে কালো ওঁটের মত অর্থাৎ এক একটা যে ইয়াগুলো এসে পড়ে মানুষের গায়ে সাধারণত আমরা যখন ইয়ে করে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জিনিস ইয়া করা হয় বিভিন্নভাবে জোড়া লাগানো হয় পুড়িয়ে পুরি। তাদের যে স্পুলিঙ্গ এসে পড়ে অনেক সময় ছোটো ছোটো আগুনে স্পুলিঙ্গও পড়ে কিন্তু তখন এক একটা স্পুলিঙ্গও পড়বে তা কান্না জিমা আলাত সফর মনে হয়ে যাবে না যে এটা হচ্ছে কালো উট। কালো ওঠের মতো এসে এক একটা পড়বে বড়ো বড় কালো ওঁঠের মতো এসে গায়ের মেঁধে পড়বে এরকম তাদের স্ফুলিঙ্গে হবে তার বোঝা যাচ্ছে অত্যন্ত মারাত্মক আজাবের জিনিস হচ্ছে এই এই আগুন এবং এই আগুনের ভয়াবহতা এত বেশি যে আল্লাহ তালা কোরআন কারিমন এতে বলছেন যে এর এর দ্বারা মানুষের কি অবস্থা হবে সেটাও তিনি বলছেন তিনি বলছেন যে উসলি সাকার আমি তাকে সাকার সাকার দিয়ে দগ্ধ করব। সাকার কি অগ্নি তাদার বাকিও রাখবে না এবং সেটাকে ছেড়েও দিবে না তুদামেরও কুল্লা সেই গিন সবকিছু ধং নিশ্চিন্ন করে দিবে যে কোনো কিছু ছেড়ে দেবে নাউা তুল বেশার তাহার জুলুদ চামড়াকে পুড়িয়ে পুড়িয়ে কালো করে ফেলবে এবং কি হাড় পর্যন্ত পৌঁছে যাবে पेटर भेतरे जा नारी पर्तराते थे स्थान पाटा तला सकार उच्चारण कर आगे उच्चारण कर छाय कत भय होते उल्लेख कर रसूल्लाम आगुने एक आगुने किस बैशिष्ट्य बर्णना আমাদের আগুন এক ভাগ হবে আখেরাতের জাহান নামের আগুন বলেছেন হল ইয়ারিয়া রসুল এই আমাদের যে দুনিয়ার আগুন তাই তো যথেষ্ট তখন রসুলাম বলেছেন ফুদ্দা বিসে না এটা সত্তর গুণ বেশি এর থেকে বেশি বেশি ডবল রিডবল বেশি সত্তর গুণ বেশি তার ভয়াবহতা থাকবে উনসত্তর গুণ বেশি ভয়াবহ থাকবে অর্থাৎ একগুণ তো আছে এটা আর উনসত্তর গুণ বেশি ভয়াবহ থাকবে কুল্লুহ্ন ইসলাহার রিহা প্রত্যেকটি এই এক গুণের গুণ এক গুণের ইয়ার মতো দার্য পদার্থ এই এক গুণ আগুনের মতো প্রত্যেকটি অর্থ এক একটা এরকম সত্তরটি আগুন যদি একত্র করা হয় এবং সেটা যদি কাউকে লাগিয়ে দেওয়া হয় তাহলে সেটা কত ভয়াবহ হবে সেটাই আমাদের এখন কল্পনার বিষয় সেটা চিন্তার বিষয় ইমান আনতে হবে কারণ রসুল্লাহ বলেছেন যে দুনিয়ার আগুনের চেয়ে দুনিয়া আগুন থেকে সত্তর গুণ বেশি বেশি সেটা অর্থাৎ সত্তর গুণের একটা অংশ উনসত্তর গুণ বেশি সত্তর গুণ একটা অংশ হলে অর্থাৎ দুনিয়ার আগ আশের আগুনকে সত্তরের ভাগ করে এক ভাগ দুনিয়াতে যেটা আছে আগুনটা আছে আর বাকি উনসত্তর ভাগ এরকম প্রত্যেকটা আগুন এর থেকে উনসত্তর ভাগ বেশি ঊনসত্তর ভাগ বেশি এটাই হচ্ছে রসুল্লা সাল্লামের বাণী বোখারি মুসলাম দেহাদিসটি এসেছে এই এই আগুন থেকে আমাদের বাঁচতে হবে এই আগুন কখনো কখনো নিভবে না বা এর এর কমবে না এর যে দাহন ক্ষমতা তাও কমবে না কোরআন কালিমে আল্লাহ তালা বলছেন যে যত দিনই যাক না কেন তার দাহন ক্ষমতা কমবে না যত যত অবস্থায় যাক না কেন কিন্তু আজাবের অবস্থান পরিবর্তন হবে না আগুন জ্বলতেই থাকবে এই জন্য আল্লাহ আদা বা সুতরাং ভোগ করো আজাব ছাড়া আর কিছুই তোমাদেরকে আমরা বাড়িয়ে দেব না কুল্লামা আখাব জিদনাহুম হুমসাই যখনই অন্য এতাল্লাহ বলছেন যখনই তা সেগুলো আগুন নিপতে চেষ্টা করবে আমি সেগুলোকে বাড়িয়ে আমরা সেগুলিকে বাড়িয়ে আবার প্রজ্বলিত করে দিব এই জন্য কাফেররা কোনো রকমের আরামের কোনো সাহায্য তারা পাবে না আজাবের কোন আজাবের যত লম্বাই হোক না কোন মানুষ সাধারণত দুনিয়াতে মনে করে শাস্তি হলেও একসময় কোন না কোন শান্তি পাওয়া যাবে কিন্তু তারা কোন রকমের কোন রকমের কোন কিছুতেই কোন রকমের শান্তি তারা পাবে না আল্লাহ তালা বলছেন ফালাই ওফম রায়দা বলাম সারুন তাদের থেকে আজাব কোনো ক্রমে হালকা করা হবে না এবং তাদেরকে কোনো সাহায্য করা হবে না এমন কি প্রতিদিনে আগুনকে বাড়ানো হয়ে থাকে সেটাকে প্রজলিত করে আরো কঠিন আদায় করো সুমা আকি সার ফলাত পড়িও না হাত্তা তা সূর্য উঠছে ও এবং উপরে উঠছে সুযোগ উদিত হওয়া যথেষ্ট উপরে উঠবে কার নাই শত জন্য সাধারণ করে তারপরে সাল্লা বললেন সুম্মা সল্লি তারপর তুমি সালাত আদায় করমা সুদাতুন হাত্তায় কারণ যদি সূর্য উঠার শেষ হওয়ার পরে একেবারে সোজা যেকোনো ন্যাজা বা যেকোনো জিনিসের সূর্য সেখানকার ছায়া একবারে সোজা হয়ে থাকবে অর্থাৎ একদম মাথার উপরে যখন ছায়া থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি সালাত করতে পারবে সুম্মা আক্স রানী তারপর তুমি সলাতাদ থেকে বিরতা থাকো ফাই ইন্না হু হাইনে দিন তুসচারু জাহান্নাম কারণ ওই সময় অর্থাৎ যখন সূর্য একবারে মাথার উপরে থাকবে তখন থেকে সলাতারিকে নিষেধ করা হয়েছে কারণ এই সময় জাহান্নামকে অগ্নি আগুন দিয়ে সেটাকে আবার জ্বালানো প্রজ্জ্বলিত করা হয় অর্থাৎ যে আগুন আছে তাকে আরও বেশি প্রজ্জ্বলিত করা হয় ফাইজা আকবর আল ফাই তারপর যখন সে সেটার ছায়া একটু একদিকে বাঁকা হয়ে যাবে অর্থাৎ শিখ শিখ মাথার উপর থাকার থেকে একদিকে সরে যাবে तक तुम आबा सलायर आगुन के जहां नाम आगुन के प्रज्जलित है सूर जहां आगुन के प्रज्जलित हम बुखारी मुस्लिम अबरदान रसुल्लाम बदतरू फिर जख गरम बसिवे जाए मानस दुनिया बुके ग्रीष्मकाल बसिने ठंडा कठिन हो जाए गरम फिर सलाद के तुम्हारा ठाण्डा करो কারণ কঠিন যে কঠিন যে উষ্ণতা সেটা জাহার্নামের লু হাওয়া থেকে এসে থাকে অর্থাৎ জাহার নামকে যখন অগ্নি দেওয়া হচ্ছে জাহান নামের উষ্ণতা থেকে সেখানে এসে দুনিয়াতে এসে উপস্থিত এই জন্য আমরা অন্য হাদিস হয়ে দুনিয়ার পক্ষে যে উষ্ণতা আসে তা জাহান্নাম থেকে তীব্র উষ্ণতার বিষয়টি তীব্র পরজ্জ্বলিত হওয়ার আগুনের বিষয়টি ওর দুনিয়ার পুখে তীব্র ঠান্ডার বিষয়টিও হাদিসে আসছে যে সেটাও জাহান্নাম থেকে আসে সুতরাং জাহান্নাম প্রতিদিনই প্রজ্জ্বলিত করা হচ্ছে এবং কেয়ামতের দিন সেটাকে আরও বেশি প্রজ্জ্বলিত করা হবে হাদিসে এসেছে কোরআনে করিমা আল্লাহ তালা বলেছেন ওই দল জাহিম ও আর যখন জাহান্নামকে প্রজলিত করা হবে ওই দল জাহ্নাতু উজলিভা জাহ্নাতকে নিকটবর্তী করা হবে এর সোরে রাতত্ব হচ্ছে বেশি করে চালানো হবে এবং আরও বেশি গরম করা হবে এই জন্য জাহান্নামের আগুন অনেক বেশি ভয়বাল্লা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন সম্মানিত দর্শক বিন্দু আমরা ইনশাল্লাহ এ বিষয়ে আরও আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং দিনের উপর অটল থাকুন আল্লাহ আপনাদের কবুল করুন ও আকান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহি